ইবনু উমর রদেলাউ তাল্লাহ্ন সূত্রে নাবি সাল্লা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন সাবধান যদি তোমাদের কসম করতে হয় তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করোনা লোকজন তাদের বাপদাদার নামে কসম করত তিনি বললেন সাবধান বাপদাদার নামে কসম করো